যেসব সংস্থা ইন্টারনেট নেটওয়ার্ক প্রোটোকল এবং মান পরিচালনা করে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স আইট্রিপলিক নামে পরিচিত উনিশশো সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত একটি সংস্থা এটি বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের জন্য বিশ্বের বৃহত্তম সংস্থা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স গঠিত হয়েছিল এক জানুয়ারি ১৯৬৩ সালে দুটি প্রযুক্তিগত সংস্থা আমেরিকান ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স এবং ইনস্টিটিউট অফ রেডিও ইঞ্জিনিয়ার্সের একই বুথের মাধ্যমে আজকের দিনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এর প্রায় পাঁচ লক্ষ সদস্য রয়েছে যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স বিদ্যুতের সাথে সম্পর্কিত প্রতিটি প্রযুক্তি ক্ষেত্রে মান নির্ধারণ ও রক্ষণাবেক্ষণের কাজ করে Electrical and Electronics Engineers লোকাল এরিয়া নেটওয়ার্ক LAN, নেটওয়ার্কিং Standard যেমন Ethernet, Electrical and Electronics Engineers আটশো Family Standard, তিন ফ্যামিলি স্ট্যান্ডার্ড এবং and Electronics Engineers অ্যান্ড Family Standard, আটশো দুই দশমিক এগারো ফ্যামিলি স্ট্যান্ডার্ড তৈরি এবং রক্ষণাবেক্ষণের কাজ করে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বার্স অ্যাসাইন্ড নাম্বার্স অথরিটি ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বার্স আই কি নামে পরিচিত একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যা নিম্নলিখিত কাজগুলোর দায়িত্বে রয়েছে ইন্টারনেট প্রোটোকল আইপি ঠিকানা বরাদ্দ আইপিভি এবং আইপিভি ঠিকানা ডোমেন নাম বরাদ্দ গ্লোবাল পাবলিক ডোমেন নেমস সিস্টেম পরিচালনা ডেন্স রুট সার্ভার রক্ষণাবেক্ষণ পোর্ট নম্বর ইত্যাদি এর আগে এই দায়িত্বগুলো ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার্স অথরিটি পরিচালনা করত বর্তমানে এই কাজগুলো আইক্যানের অধীনে ভিডিওর দৈর্ঘ্য 3 মিনিট এক সেকেন্ড ইন্টারনেট আর্কিটেকচার বোর্ড ইন্টারনেট আর্কিটেকচার বোর্ড আইএবিকি নামে পরিচিত ইন্টারনেটের জন্য স্থাপত্য সংজ্ঞায়িত করে এর লক্ষ্য হলো ইন্টারনেটে ব্যবহৃত প্রোটোকল এবং অন্যান্য প্রক্রিয়ার জন্য স্থাপত্য তত্ত্বাবধান করা ইন্টারনেট সোসাইটি ইন্টারনেট সোসাইটি মূলত নীতি গভর্নেন্স প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণ এবং ইন্টারনেটের উন্নয়নের সঙ্গে জড়িত নিম্নে ইন্টারনেট সোসাইটি ইসক এর ওয়েবসাইট থেকে একটি উদ্ধৃতি উল্লেখ করা হলো। ইন্টারনেট রিসার্চ টাস্ক ফোর্স এবং ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স ইন্টারনেট রিসার্চ টাস্ক ফোর্স আইআরটিএফ কি নামে উচ্চারিত একটি প্রযুক্তি গবেষণা সংস্থা যা স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল অ্যাপ্লিকেশন স্থাপত্য এবং প্রযুক্তির সাথে সম্পর্কিত দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত বিষয় নিয়ে কেন্দ্রীভূত গবেষণায় কাজ করছে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং ফোর্স কে আইটিএফ কি নামে উচ্চারিত আরেকটি সংস্থা যা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং প্রোটোকল এবং মানদণ্ডের স্বল্পমেয়াদি বিষয়গুলো বিকাশ এবং পরিচালনায় কাজ করছে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স উচ্চমানের প্রোটোকল এবং মানদণ্ড উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণে প্রাসঙ্গিক প্রযুক্তিগত মানদণ্ড মূলত নেটওয়ার্ক প্রোটোকল নেটওয়ার্ক প্রোটোকল মানদণ্ড একটি প্ল্যাটফর্মের অধীনে তৈরি করা হয় যা রিকোয়েস্ট ফর কমেন্টস রফকস নামে পরিচিত রিকোয়েস্ট ফর কমেন্টস হলো ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স এবং ইন্টারনেট সোসাইটি এর একটি প্রযুক্তিগত প্রকাশনা মূলত একটি নেটওয়ার্ক প্রোটোকল নেটওয়ার্ক প্রোটোকলের কোনো ফাংশন বা নেটওয়ার্ক যোগাযোগের সাথে সম্পর্কিত যে যেকোনো বৈশিষ্ট্য বিকাশের জন্য ব্যবহৃত হয় সমস্ত স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক প্রোটোকল যেমন এইচটিটিপি এফটিপি এসএমটিপি টিসিপি ইউডিপি আইপি ইত্যাদি আর এফসি হিসেবে সংযায়িত যে ওয়ার্কিং গ্রুপে যোগ দিতে পারেন এবং নেটওয়ার্ক মান বা প্রোটোকল খসডা এবং বিকাশে সাহায্য করতে পারেন রিকোয়েস্ট ফর কমেন্টস রফি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইনফ্রাস্ট্রাকচার ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স এক সালে প্রতিষ্ঠিত ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স প্রোটোকল তৈরি করার মাধ্যমে ইন্টারনেটের আরও উন্নয়নে অবদান রেখেছে এটি একটি সহযোগিতামূলক ঐকমত্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে যেখানে বিভিন্ন ব্যক্তি এবং স্টেকহোল্ডার অংশগ্রহণ করে নিচে একটি ভিডিও দৈর্ঘ্য 15 মিনিট ছাপ্পান্ন সেকেন্ড দেয়া হয়েছে যেখানে স্কট ব্র্যাগনারের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন ইন্টারনেট প্রশাসন এবং ব্যবস্থাপনার বিকেন্দ্রীভূত এবং সম্বায় প্রকৃতি ইন্টারনেটের প্রশাসন এবং ব্যবস্থাপনায় কোনো কেন্দ্রীয় শাসন কেন্দ্রীয় পরিকল্পনা বা বট কোনো নকশা নেই এই বৈশিষ্ট্য অনেকের মধ্যে একটি ধারণা তৈরি করে যে ইন্টারনেট অনন্য এবং এটি আধুনিক বিশ্বের রাজনীতির একটি বিকল্প শাসন ব্যবস্থা আনতে পার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো একটি আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে অপূর্ণ বাক্যটি বিস্তারিত করার জন্য নির্দিষ্ট প্রাসঙ্গিক তথ্য প্রয়োজন সবার জন্য উন্মুক্তভাবে একত্রে কাজ করে ওয়েবের মানদণ্ড তৈরি করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গঠিত হয়েছে ওয়েবের আবিষ্কারক এবং পরিচালক টিম বার্নার্সলি এবং সিইও জেফ্রি জাফের নেতৃত্বে ডব্লিউ এর মিশন হল ওয়েবকে তার পূর্ণ সম্ভাবনার দিকে নিয়ে যাওয়া